TV Bangla বাংলা মানবতার وعليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين بعد شমানিত দর্শক পেস্টিপক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু নীতিমালা আপনাদের উদ্দেশ্যে পেশ করব। অথবা আমাদের বিষয় থাকবে ইসলামী আইনের নীতিমালা ইসলামী আইন এই যে একটি পরিভাষা আমরা ব্যবহার করলাম বাংলায় এটি আরবিতে কখনও আশারিয়া অথবা আলফেক এ দুটো অর্থই আসতে পারে যদিও আশারিয়া বা শরীয়ত যেটাকে আমরা বাংলায় বলি অর্থাৎ মহান আল্লাহতালা যে সকল আকিদা বিধিবিধান তারা নবী মাহমুদনের আইন কানুন সংক্রান্ত বিষয়ের সাথে তারা বুঝে থাকেন এবং সংশ্লিষ্ট করেন তাহলে আমরা আশ্বেরিয়া যখন বলব তখন আরবিতে আলিফলাম এই শব্দটাকে বলা হয় আহদি অর্থাৎ এটি নির্দিষ্ট একটি অর্থ বোঝায় এবং সেই নির্দিষ্ট অর্থটা হচ্ছে শেরিয়াল ইসলামিয়া যাই হোক আমরা যখন ইসলামী শরিয়াত কথাটা বলি তখন ব্যাপকভাবে ইসলামকে আসলে বোঝানো হয় শরিয়া বলে শুধু ইসলামের ব্যবহারিক দিকটা এখানে বোঝানোর উদ্দেশ্য নয় আর আলফেক আপনারা সকলে জানেন এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র কারণ কোরআন সন্ন্যার জ্ঞানের ভিত্তিতে মানুষ যে বিধানগুলো জেনে থাকে বুঝে থাকে সেটি হচ্ছে মূলত ফেক ফেক হল কোর আন ফেকু সুননা অর্থাৎ কোর আনকে ভালো করে উপলব্ধি করা কোর আনকে বোঝা এবং ফেকসন্না বা সুন্না তথা আলহাদিসকে বোঝা এটা হচ্ছে আসলে ফেকের মূল দিক যেমন আমরা বলব যে আল কোরআ থেকে যখন আল্লাহ তালা বলছেন আকিমুসলাহ তোমরা সালাত কায়েম করা আমরা বুঝলাম যে সালাত কায়েম করাটা হচ্ছে ফরজ ওয়াতুজ্জাক এবং তোমরা জাকাত দাও এ থেকে আমরা বুঝলাম যে জাকাত দেওয়াটা হচ্ছে ফরজ তাহলে এটাই হচ্ছে আসলে মূলত ফেক হল কোরআন তাহলে ফেক বলতে আসলে কোরআন এবং সুন্না থেকে বিচ্ছিন্ন আলাদা কোনো শাস্ত্র নয় বরং কোরআন এবং সুন্নাকে বোঝাটাই হচ্ছে ফেক ঠিক একইভাবে যখন আর সুনার মধ্যে যে কোনো বিধান আসছে যেমন আফসু সালাম তোমরা সালাম ছড়িয়ে দাও এই যে হাদিসটা পড়লাম এই হাদিসটা থেকে বা হাদিসের এই অংশ থেকে আমরা বুঝলাম যে প্রত্যেকে এখন সালাম দেওয়াটা এটা হচ্ছে ইসলামী আদাব ইসলামী শিষ্টাচারিতা ফলে ছোটরা বড়দেরকে দিতে পারে এবং দেওয়াটাই বেশি সঙ্গত তবে বড়রাও ছোটদেরকে দিতে পারে বাড়িতে যখন আত্মীয়স্বজন কেউ বাড়িতে ঢুকবেন তখন তিনি বাড়িওয়ালাদেরকে বাড়ির ভেতরে যারা আছে তাদেরকে দেবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দিতে পারে এর কোনো অসুবিধা নেই ফলে এই জিনিসগুলো আমরা বুঝছি সন্না থেকে সন্না থেকে কোরআন থেকে এইভাবে যেই জ্ঞানের ভিত্তিতে যে ফিক অথবা যে যে উপলব্ধি যে জ্ঞান যে বুঝা আমাদের অর্জিত হয় সেটা হচ্ছে মূলত ফিক যদিও ফিক এর একটা সংজ্ঞা ওলামাইকার দিয়েছেন তারা বলেছেন হুয়া আল এলুমা আলফারা ইয়া আল আমাল আল মুস্তম বাপা মিন আদিলিয়া এভাবে বলেছেন অর্থাৎ ফিক হচ্ছে সেই শাস্ত্র যেখানে ব্যবহারিক অমৌলিক অর্থাৎ একদম মৌলিক বিষয় নয় এবং এছাড়া বাইরের অন্য বিষয়গুলোকে ব্যবহারিক এবং প্রশাখাগত বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিধিবিধান যা বিস্তারিত দলিলের থেকে বের করা হয় সঙ্গে আমরা বলবো যে বিস্তারিত দলিলের আলোকে যে হুকুম এবং বিধিবিধান যেটা ব্যবহারিক জীবনের সাথে সংশ্লিষ্ট তার সাথে যে জ্ঞান আমরা অর্জন করি থাকি সেটা হচ্ছে ফিকা তাহলে সংক্ষেপে আমরা যেটা জানলাম ফিকা শাস্ত্র মানুষের ব্যবহারিক জীবনের বিধিবিধান দিয়ে থাকে তবে সেটা দলিলের ভিত্তিতে তাহলে দলিল ছাড়া এখানে ফিকের কথা আসছে না ফেকের সংজ্ঞার মধ্যে বলে দেওয়া আছে যে দলিলের ভিত্তিতে ব্যবহারিক যে আহকাম বা বিধিবিধানের যে শাস্ত্র সেটাই হচ্ছে আসলে মূলত ফিক ফিকে কেউ ইসলামী আইন বলেছেন আইন বললে সাধারণত বিচারিক বিষয়গুলোই এখানে আসলে আসে না এখানে মানুষের ব্যক্তিগত জীবনের এমনকি ব্যক্তিগত যে ইবাদত আছে সেটা আলোচনা পর্যন্ত এখানে হয়ে থাকে অর্থাৎ মানুষের ব্যবহারিক জীবনের সাথে সংশ্লিষ্ট যতগুলো এরিয়া আছে যতগুলো ফিল্ড আছে যতগুলো বিষয় আছে ফিকের মধ্যে তার সবটাই আলোচনা করা হয় হোক সেটা ইবাদত হোক সেটা মামালাত এবং হোক সেটা ব্যক্তিগত বিষয় হোক সেটা পারিবারিক বিষয় অর্থনৈতিক বিষয় সামাজিক বিষয় রাষ্ট্রীয় বিষয় তাহলে এই যে ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক এই যে এরিয়াগুলো এই এরিয়াগুলোতে মানুষের যত ইন্টারাকশান হয় তার ব্যবহারিক জীবনের যতগুলো কনসার্ন এখানে আছে বিষয় এখানে আছে সবটাই হচ্ছে আরবিতে বলা হচ্ছে অন্য কথা ইসলামী আইনের নীতিমালা তো সুতরাং নীতিমালা আমরা জানি যে কিছু নীতি আছে দলিলের সাথে সংশ্লিষ্ট আমরা হয়তো অল্প কিছু তার এখানে উদাহরণ হিসাবে যেটা ফেকি নীতিমালা আবার রসুলে ফেকের সাথে সংশ্লিষ্ট এমন কিছু বিষয় হয়তো আমরা আলোচনা করব। তবে সেটার সঙ্গে খুবই কম হবে মূলত ফেকি নীতিমালাগুলো বা কাওয়ায়দগুলো আমরা আলোচনা করাটাই এখানে আমাদের মূল কাজ হবে এবং মূল প্রতিপাদ্য বিষয় এছাড়াও মাকাসেদের সাথে রিলেটেড আরও কিছু নীতিমালা আছে সেটাও প্রসঙ্গে ওসুল এফেকের সাথে রিলেটেড আমরা শুধুমাত্র ফের সাথে তথা হোকে বাদাত কিংবা আমালাতের বিভিন্ন সাইডের সাথে রিলেটেড যে নীতিমালা গুলো আছে সেগুলো আমরা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে। চয়ন করলাম প্রিয় দর্শক এতোগুলো আলোচনা আপনাদের সামনে করলাম যাতে আমরা বুঝতে পারি যে ইসলামী আইনের নীতিমালা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি তাহলে অন্য কথা আমি আবারও রিপিট করছি ইসলামী আইনের নীতিমালা বলতে আমরা ইসলামী ফিক্ষের নীতিমালা তথা কওয়ায়ত বোঝাচ্ছি যেটাকে ইংরেজিতে বলা হয় ইসলামিক লিগাল ম্যাকসিনস ইসলামিক লিগাল ম্যাকসিমস অর্থাৎ এখানে কিছু ছোটো ছোট নীতিমালা আছে যেগুলো দিয়ে সংজ্ঞায়িত করতে পারি অবশ্যই প্রিয় দর্শক আমরা বলব যে আছে তার সংজ্ঞা এবং বিভিন্ন ওলামাই নানাভাবে কে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন ডক্টর মোহাম্মদ বর্ণ তার আল ওয়াজিজাহিয়ার গ্রন্থে একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন যেটাকে বাংলায় আপনাদের কাছে আমরা পেশ করছি তিনি বলেছেন যে এই ফেকি নীতিমালাগুলো হচ্ছে বা ইসলামী আইনারের নীতিমালাগুলো হচ্ছে তিনি বলছেন যে এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ কিছু নীতিমালা কিছু কমন নীতিমালা যা অধিকাংশ মানে ওই ফিল্ডের ওই এরিয়ার অধিকাংশ হুকুম ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে তাহলে এমন নীতিমালা যা সব কিছুর উপর নয় বরং অধিকাংশ বিধানের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে অধিকাংশ কেন বলা হলো কারণ প্রত্যেকটা নীতিমালার মধ্যে আমরা দেখছি যে কিছু কিছু অ্যাক্সেপশন আছে নীতি অনুযায়ী হুকুম এটা হওয়ার কথা কিন্তু কিছু কিছু সিচুয়েশান কিছু কিছু মাওকেফ এবং কিছু কিছু উদাহরণ এমন আছে যে সেখানে নীতির বাইরে অন্য আরেকটা দলিলের কারণে হোক অন্য আরেকটা পার্সপেকটিভ কারণে হোক বিধানটা কায়দার সাথে মিলছে না এগুলোকে বলা হয় অথবা বা থেকে যেগুলো একটু কিছুটা বিচ্ছিন্ন যাই হোক এই কারণে এই যে নীতিমালাগুলো তার সঙ্গে বলা হয়েছে এটা হচ্ছে এমন নীতিমালা যা অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য সংক্ষেপে এটাই আমরা বলবো। প্রিয় দর্শক এই যে নীতিমালাগুলো ইসলামী আইনের এই নীতিমালাগুলোর কিছু বৈশিষ্ট্য আছে প্রথম হচ্ছে এগুলো কিন্তু পাঁচ ছয়টা সাতটা আটটা এভাবে নয় বরং অনেকগুলো ফলে এগুলোর মধ্য দিয়ে আমাদের ইসলামী সারিয়ার বিভিন্ন আহকাম রোলিংস এবং বিধিবিধানগুলো বোঝা সহজ হয় দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য সেটি হচ্ছে এগুলো মুখত অর্থাৎ খুবই সংক্ষিপ্ত ভাষায় এগুলোকে কোট করা হয়েছে এগুলোকে ছোট্ট আকারে পেশ করা হয়েছে যাতে ব্যক্তি মাত্রই বা সিকার অফ নলেজ যারা জ্ঞান অর্জনকারী জ্ঞান অর্জন করবেন জ্ঞান অনুসন্ধানী তারা সহজেই এগুলোকে মুখস্থ করে ফেলতে পারেন এগুলোকে আয়ত্ত করতে পারেন বুঝতে পারেন তো সুতরাং এই জন্যে এগুলোকে খুবই ছোটো ছোটো কখনও দুটো শব্দ দিয়ে কখনও তিনটা শব্দ দিয়ে কখনও পাঁচটা শব্দ দিয়ে বা আরো কম বেশি শব্দ দিয়ে এগুলোকে পেশ করা হয়েছে যাতে মূল কথাটা এসে যায় এবং মূল কথার মাধ্যমে আমরা ইসলামের মূল দর্শনটা দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারি এবং সেরিয়াতের বিধানটা খুব সহজেই আমরা ইস্তেমবাদ করতে পারি বের করতে পারি দর্শক আমরা এবারে আলোচনা করব যে আসলে এই ধরনের বিধিবিধানগুলো আমাদের জানার প্রয়োজনটা কি কেন আমরা এই বিষয়গুলো জানব এগুলো কি আমাদের সবার জানার প্রয়োজন আছে কি না একজন মুসলিম হিসাবে প্রিয় দর্শক আমাদের প্রত্যেকেরই আসলে ইসলামী সেরিয়াতের মৌলিক যে বিষয়গুলো সেগুলো জানা প্রয়োজন একদম বেসিক বিষয়গুলো জানার পরে বা বেসিক বিষয়গুলো আয়ত্ত করার জন্য আরো যে বিধানগুলো আছে সেটা জানাটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত এই জন্যই আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা কারণ এই বিষয়গুলোর মধ্যে যেগুলো বিশেষ করে একজন সাধারণ মুসলিম হিসেবে বা সাধারণ শিক্ষিত ভাই কিংবা বোন হিসাবে আপনারা বুঝতে পারবেন আমরা সেগুলি শুধু শেয়ার করব। যে বিষয়গুলো আমরা শেয়ার করলে খুব সহজে স্যারিয়ার মূল দৃষ্টিভঙ্গি এবং স্যারিয়ার হুকুমগুলো আমরা জানতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তাহলে এই জিনিসগুলো অথবা ইসলামী আইনের এই নীতিমালাগুলো জানলে পরে আমাদের কি বেনিফিটটা হবে আসুন আমরা সে বিষয়টা একটু আলোচনা করি দর্শক এক নম্বর যে বেনিফিটটা বা উপকার হবে আমাদের এই নীতিমালাগুলো জানলে সেটি হচ্ছে যারা ব্যবহারিক বিধিবিধান সম্পর্কিত জ্ঞান অর্জন করতে চান বা এ সম্পর্কে বেশি করে জানতে চান তারা খুব সহজেই এগুলোকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন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 এলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর ফরজ সুনান ইবনে মজা প্রথম খন্ড হাদিস নম্বর দুশো চব্বিশ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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দর্শক বিরতির পর আমরা ফিরে এলাম ইসলামী আইনের নীতিমালার শীর্ষক আমাদের আলোচনার আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করছিলাম যে ইসলামী আইনের নীতিমালাগুলো এই নীতিমালাগুলো শেখলে আমাদের কি হবে উল্লেখ আমরা যে ছোট ছোট এই ম্যাগজিমগুলো অথবা ছোট ছোট এই নীতিমালাগুলো জানার পরে তারা খুব সহজেই সেরিয়ার একদিকে দৃষ্টিভঙ্গি এবং অন্যদিকে শরিয়ার বিধানগুলো তারা জানতে পারবে। যেমন ওলামাদের মধ্যে অনেকেই এই বিষয়টা উল্লেখ করেছেন ইমাম القرافي তিনি বলেন manzabata هذه القواعد অথবা منظبة alfiqha biqawadihi istaghna an hifzi أكثر الجزيات lidrajha تحت alkulliyat امام قرافي বলেন যে যে ব্যক্তি ফিকহ آين ইসলামি আইন কে তার قاعده قانون এবং নীতিমালা সহ ভালো সে যদি এই কায়দাগুলো ভালো করে রপ্ত করে তাহলে সে সবগুলো জুজ জুজ অর্থাৎ প্রত্যেকটা মাস আলা মাস আল্লাহ মাসআাল্লা করে তার জানার প্রয়োজন থাকবে না জানা থেকে সে মুক্ত হবে কারণ এই প্রত্যেকটা মাসালা এই কম্প্রিহেন্সিভ নীতিমালাগুলোর আন্ডারে থাকে ফলে ওই নীতিমালাটা জানার পরে তার অধীনস্থ অনেকগুলো উদাহরণ তার বিধান আমাদের জানা হয়ে যায় এটি হচ্ছে একটি বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যারা বিশেষ করে গবেষক ইসলামী বিষয় নিয়ে যারা গবেষণা করছেন যারা বই লিখছেন বই পড়ছেন অথবা নতুন চিন্তা ভাবনা করছেন ইসলামিক বিষয় নিয়ে তারা সত্যকে প্রতিষ্ঠিত করতে চান তারা সত্যকে জানতে চান বুঝতে চান তাহলে তাদের জন্য এই কায়দাগুলো জানাটা খুব জরুরি যাতে করে তিনি এমন কিছু না বলে বসেন এমন কিছু না লিখে বসেন এমন কিছু না ইস্তেমবাদ করে বসেন যা বিবেকের ভিত্তিতে তিনি প্রকাশ করলেন আমরা যে বিষয়টা এর আগে আলোচনা করেছিলাম বা সে লক্ষ্য উদ্দেশ্য এই কায়দাগুলো বুঝার মাধ্যমে সে মাকাস শরিয়ার সাথেও আমাদের আবারও পরিচিত হবে কারণ এই কায়দার অনেকগুলো বিষয় শেরিয়ার মূল মাকসুদের দিকে ইঙ্গিত করছে সেরিয়ার মূল উদ্দেশ্য এবং লক্ষ্যর দিকে ইঙ্গিত করছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন আলমাশাক্কাত তাজিলিবুত তেসির যে কষ্ট অথবা কোথাও সমস্যা দেখা দিলে প্রবলেম দেখা দিলে সেখানে সহজতা আসে অর্থাৎ কষ্ট সহজতাকে আনয়ন করে এটা হচ্ছে কায়দা আলমাশাক্কাত তাজিলিবুল আতাইসির কিন্তু এটা শরিয়ার যে একটা মহান লক্ষ্য আমরা আগে आलोचना करफुल हारज हार्डशीपुर बोझा जारिया लक्ष्य उद्देश्य कायदा के बोझा जा सूतराबाद बेनिफिट हम कायदा नीतिमला जरा बुझे तरिया लक्ष्य उद्देश्य अनेकगुला পরিচিত হয়ে যাবে চতুর্থত যে বিষয়টা বা যে বেনিফিটটা আমরা পাবো সেটি হচ্ছে এই কায়দাগুলো জানার সাথে সাথে আমরা অনেকগুলো মূল্যবোধ এবং অনেকগুলো আদব ও শিষ্টাচারিতা শিখে ফেলব এর মধ্য দিয়ে যেমন যে কায়দাগুলো আমাদের মধ্যে আসবে তার মধ্যে নিয়তের বিষয়টা আছে একজন মহান ব্যক্তি তার নিয়তটা শুদ্ধ হবে কারণ মুখে এক অন্তরে আরেকটা অর্থাৎ বাইরের কাজের সাথে বাইরের বলার সাথে अंतर जो बैषम्यफाक सूतरा नियतर जो विषयगुल् आस मूल्यबोध के आने वारिए देखब क्या नियत के परिशुद्ध रखते हैं नियत के सहि रखते हैं कभी नियत के महान आल्ला तलास एक बान्ह पोषण कर से ख्लास त्याग कर दे जाए क्यों नियत एक जैगे इसे एक जाए তাহলে মূল্যবোধগুলো সেটা আমরা জানতে পারবো এখানে আরও মূল্যবোধের মধ্যে আছে যেমন আমরা কিছু উদাহরণ হিসাবে শুধু পেশ করছি আলিয়াকিব বা প্রত্যয় প্রত্যয়টা হচ্ছে আসলে বিশ্বাস দৃঢ় বিশ্বাস যেটা আরবিতে বলা হয় আল কাতার দৃঢ় বিশ্বাস যে আর কোনো সন্দেহ থাকবে না আল্লাহ আল আলবাকার শুরুতে বলেছেন তারা আখিরাতের প্রতি দৃঢ় প্রত্যয় পোষণ করে এখানে কিয়ামটা অর্থাৎ মূল্যবোধ কিংবা শিষ্টাচারিতা একটা সুন্দর কম্পারিশন আছে যেমন মানুষ কখনও ইয়াকিনের উপর থাকার পরেও তার কাছে সন্দেহ তৈরি হয় সে যখন কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে কেউ কেউ তাকে কনফিউজ করার চেষ্টা করেন কিংবা শরিয়াতের কোনো একটা বিধানের ক্ষেত্রে সে একটা ইয়াকিনের উপর প্রতিষ্ঠিত আছে এখন একটা বিষয়ে তার সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এই ক্ষেত্রে তার করণীয়টা কি এই যে ভ্যালুটা এই যে মূল্যবোধটা সেটা সেই কায়দার মাধ্যমে শিখবে অর্থাৎ সে অবশ্যই সংশয়কে ইয়াকিনের সমান মনে করবে না সংশয় এবং ইয়াকিন একই পর্যায়ের হবে না বরং সংশয় দুর্বল থাকবে ইয়াকিনের কাছে ফলে যতক্ষণ পর্যন্ত আমরা দলিলের ভিত্তিতে কোনো ইয়াকিনের উপর প্রতিষ্ঠিত থাকব। কোনো বিশ্বাস দৃঢ় প্রত্যয়ের উপর প্রতিষ্ঠিত থাকব। ততক্ষণ পর্যন্ত কোনো সংশয় আমাদেরকে কনফিউজ করতে পারবে না তাহলে এই যে বিভিন্ন কায়দাগুলো ইনশাল্লাহ আসবে এই কায়দাগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের মূল্যবোধ আমরা আমাদের আদব আমরা আমাদের আখলাককে কিন্তু আরও সুন্দর করতে পারব আরও শানিত করতে পারব। অতএব এটা হচ্ছে একটা অন্যতম বেনিফিট আমরা শারিয়ার বেসিক অনেক কিছুই জানি না দেখা গেলো যে নামাজের অনেক মশালা জানি না আমরা সিয়ামের অনেক মশলা জানি না ব্যক্তিগত জীবনের অনেকগুলো বিধান আমরা জানি না জানার কারণে আমরা যে কোনো হয়তো অনেক সময় অজ্ঞ মূর্খ ব্যক্তিকেও জিজ্ঞেস করিব এটা কি হবে তিনি অজ্ঞতা প্রসূত উত্তর দেন আমরা সেটা আমল করি তাহলে শরিয়ার সত্যিকারের পরিপালন এটা বাড়বে যদি এই নীতিমালাগুলো আমাদের জানা থাকে এবং রুলিংগুলো জানা থাকে যত বেশি আমরা রুলিং জানতে পারবো ততই নীতিমালা সুপ্রতিষ্ঠিত হবে সেরিয়া সুপ্রতিষ্ঠিত হবে সেরিয়া পরিপালনের রেটটা বাড়বে হারটা বাড়বে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে শরিয়ার যে আইন কানুন আছে সে আইন কানুনও দেখা যাচ্ছে যে আজকে মুসলিমদের বিরাট একটা অংশ জানে না ফলে এই আমাদের যে বিষয়টা আলোচ্য বিষয় সেটা যদি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে শেয়ার করেন তাহলে ইসলামী আইন কানুনের অনেক খটিনাটি বিষয় আমরা জানতে পারব ইনশাল্লাহ তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শেরিয়ারে কানুনগুলো বোঝা এবং কানুনের ছোট ছোট নীতিগুলোকে এক্সাম্পল হিসাবে পেশ করা সবাইকে যাতে সহজে মানুষের সেরে পালন করতে পারে সে জিনিসগুলো আমাদের সামনে ফুটে উঠবে সর্বশেষ যে বেনিফিটটা আপনাদের সামনে আমরা বলবো। সেটি হচ্ছে এই যে নীতিমালাগুলো এই সকল নীতিমালা আমাদের সামনে একটা প্রমাণ নিয়ে হাজির হয় সেটি হচ্ছে আলফেখাল ইসলামী বা ইসলামী আইন অনেক সমৃদ্ধ ইসলামী আইন অনেক সমৃদ্ধ ইসলামী আইন কারো থেকে কোনো কিছু ধার করেনি যেটা অনেকেই দাবি করে থাকেন যে রোমান ল কিংবা অন্যান্য ল থেকে ইসলাম আসলে ধার করে নিজেকে সমৃদ্ধ করেছে এটা মোটেই ঠিক নয় কারণ কোরআন এবং সন্ন্যাস এটা ওহি রোমানদের কাছে এই কোরআন সন্না নেই কিংবা যেটা দাবি করা হয় যে মুসলিমরা অন্য জাতি থেকে তাদের ফেককে সমৃদ্ধ করেছে আমরা বলবো যে এই ফেক তো সমৃদ্ধ হচ্ছে কোরআন এবং সন্না দিয়ে মূলত সুতরাং অন্য অন্য জাতির কাছে তো সেই সম্পদ ছিল না অতএব এই দাবি অসার প্রত্যেকটা নীতি কিন্তু কোরআন সুন্না থেকে দলিলের মাধ্যমে প্রমাণিত ফলে এই নীতিমালাগুলো এগুলো কারো কাছ থেকে ধার করা হয়নি এগুলো স্বতন্ত্র এগুলো দলিল স্বতন্ত্র অতএব ফেকুল ইসলামই তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নীতিমালা সেটাও স্বতন্ত্র এবং কারো থেকেই সেগুলোকে বের করা হয়নি এবং ইসলামিক ফেককে অন্যের আদলে তৈরি করা হয়নি সুতরাং এই নীতিমালাগুলোর মাধ্যমে আমরা বুঝবো যে ইসলামিক ফেক নিজে নিজে অনেক সমৃদ্ধ এবং তার বিশাল দিগন্ত আছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহারিক যতগুলো বিষয় আছে ইসলামিক ফেকে তার বিধান আছে ইসলামী আইনের নীতিমালা শেষ হক জানার পর এবারে আমরা যাবো যে ইসলামী আইনের এই নীতিমালার কোন প্রকার ভেদ আছে কিনা উত্তর হচ্ছে প্রকারভেদ আছে সেগুলো আমরা কয়েক ভাগে বিভক্ত করতে পারি কারণ কিছু নীতিমালা আছে খুবই ব্যাপক কিছু আছে তার অধীনস্থ কিছু আছে মোস্তাক্কিল বা স্বাধীন এবং কিছু আছে খুবই ক্ষুদ্র তাহলে প্রথম যে ব্যাপক নীতিমালা সেগুলোকে বলা হয়েছে আল কাওয়ায়দ আল কুল্লিয়া আলকোবা এগুলোকে ইংরেজিতে বলা হচ্ছে মেজর কম্প্রিহেন্সিভ legal maxims major comprehensive legal maxims othoba koke bolchen universal maxims ebhabe nam diye tara al qawaid al kulliya al kubra e bishoytike tara bujhatchen priyo darshok amra alochonar prashesh prant e chole ashay islamic মনগোল করুন نبينا محمد ও আল আলিহিহিহিহিহিহিহিহিহিহি ওজমায় করে আমি মতিউর রহমান কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের ঘুটি সমূহ আজ সন্ধ্যা